আসসালামুক রহমত লিারকাত আলহামদুলিল্লা নসুলকিম আবাদউজবিল মিন্তিম বিসমি রহমা রহিম আলহামদুলিল রবীমিন আহমান রহিম mustaqim বিজ্ঞান বিষয়ক যে ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম আজকে তারই অংশ হিসাবে সোরাই ফাতেহার উপরে আমরা সামগ্রিক এবং একটি শেষ আলোচনা উপস্থাপন করবো সুতিবৃন্দ আমরা ইতিমধ্যে সোরা আলফাতেহার গুরুত্বপূর্ণ বেশ কিছু বিজ্ঞান বিষয় ইঙ্গিতের কথা আপনাদের সামনে উপস্থিত করেছে বিশেষ করে বহুবিশ্বের সন্ধান পরকাল সম্পর্কে অবহিতকরণ এবং সেই সাথে পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রবুল আলমিন মানব জাতির জন্য যেদিক নির্দেশনা দিয়েছেন বিশেষ করে মানুষের নৈতিক ধর্মীয় এবং জাগতিক কল্যাণের জন্য আল্লাহ সুবাহান হাত তাহলার কাছে অবনত হওয়া এবং তারই সাহায্য কামনা করা এবং তার কাছে সঠিক পথে পরিচালিত হওয়ার শক্তি কামনা করা এই বিষয়গুলোকে আল্লাহ সুবাহ মানব জাতির জন্য এক অমূল্য ঘোষণা হিসাবে এই সুরাতে নাজিল করেছেন মোট আয়াতের প্রথম আয়াতটি সরল বাংলা অনুবাদ হচ্ছে যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি লালন পালনকারী জগৎ সমূহের আর রহমানুর রহিম যিনি অনন্ত অসীম এবং যিনি মেহেরবান এবং অতীব দয়ালু মা লিকওমুদ্দিন যিনি কেয়ামত দিবসের বিচার দিনের একমাত্র মালিক ইয়া কানা আবুদু বা ইয়া কানা সাইন একমাত্র আমরা হে প্রভু হে আল্লাহ তোমারই দাসত্ব করি এবং আমরা একমাত্র তোমার নিকটই সাহায্য কামনা করি তুমি আমাদেরকে প্রদর্শন সরল পথ সঠিক পথ তাদের পথ যাদের উপরে তুমি করুণা করেছ যাদের উপরে তুমি দয়া করেছ যারা সফলতা অর্জন করেছে তারা বিভ্রান্ত হয়েছে বরং আমরা তোমার কাছে সেই পথের সন্ধান চাই যেই পথে চলে তোমার সন্তুষ্টি লাভ করেছে এই আয়াতগুলো গুলো উচ্চারিত হওয়ার পর একজন বিশ্বস্ত ইমানদার ব্যক্তি তখন আল্লা সুবাহান হাত তালার কাছে বিনয়ের সঙ্গে সে আল্লাহর কাছে এই প্রার্থনা জানিয়ে তার দোয়া তার আর্জি কবুল করার জন্য আল্লাহ সুবাহান হাত তাল্লা তার প্রার্থনা মঞ্জুর করার জন্য সে তখন উচ্চারণ করে আমিন দয়াময় প্রভু আল্লাহ তুমি আমার এই প্রার্থনা কবুল করে নাও আমাদের এই সুরাটির শেষের অংশে অবনত কৃতজ্ঞ বিশ্বাসী বান্দার জন্য আল্লা সুবাহানা তার রহমত তার দয়া এবং শক্তি কামনার যে পদ্ধতিটি শিক্ষা দান করেছেন আমরা যদি সাহিত্যিক বিচারে মূল্যায়ন করি তাহলে দেখব সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণ ভাষায় এবং যে ভাষাগুলো অতিব সমৃদ্ধ যে শব্দগুলোর ভাব অতি উচ্চ একজন ঊর্ধ্বতন ব্যক্তির কাছে যেমন তার একজন সাধারণ কর্মচারী বিনয়ের সঙ্গে দরখাস্ত পেশ করে থাকেন ঠিক যেন একটি সাজানো একটি চমৎকার সাহিত্য সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ আবেদনপত্র সৌরাতুল ফাতিহা। বান্দা যখন আল্লাহর কাছে এভাবে বলে বিসমিল্লাহ রহমানুর রহিম যেন আমার এই আবেদন পত্র সেই সৃষ্টিকর্তা আল্লাহর বরাবরে তারপর তার পরিচয় নিচে নেমে আসে সেই সৃষ্টিকর্তা আল্লাহ তিনি কে যিনি রাহমান রহিম আর তার জন্যই সব কৃতজ্ঞতা এবং যিনি লালন পালনকারী সকল বিশ্বজগতের এই বিশ্বজগতের মাঝে আমিও একজন ক্ষুদ্র তার সৃষ্টি সুতরাং আমি আর কার কাছে সাহায্য চাইব এখানে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয় এই যে মানসিক একটি দৃঢ়তা বিশ্বাসের যেটাকে বলা হয় অখণ্ডতা বিশ্বাসের মজবুত প্রকাশ একমাত্র যে কোনো দুর্গম যে কোনো কঠিন কার্যপরিচালনা করার জন্য যখন একজন মানুষ এগিয়ে যায় তখন তার সবচেয়ে বড় যে শক্তিটির প্রয়োজন হয় আত্মবিশ্বাস মানসিক শক্তি যখন একজন বান্দা আল্লা সুবাহার দরবারে দাঁড়িয়ে এই কথাগুলো বিশ্বাসের সঙ্গে অর্থকে উপলব্ধি করে যখন সে প্রকাশ করে এই আয়াতটির ভিতরে সরাসরি বিজ্ঞানের কোন ইঙ্গিত আমরা যদি খুঁজে নাও পাই তাহলে কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে একজন মানুষের মানসিক দৃঢ়তা মনোবল এই যে আত্মিক শক্তি অর্জনের জন্য এর চাইতে বলিষ্ঠ উচ্চারণ আর দ্বিতীয়টি হতে পারে না আমি কারো দাস নই কারো সামনে আমি মাথা নত করি না চির উন্নতম শির এই শির কখনো কারো সামনে নত হতে পারে না এই যে একটা মানসিক শক্তি মানুষের জীবনে এটা বড় সম্পদ মানুষ তো যন্ত্র নয় যে তাকে কম্পিউটার মতো যখন তাকে কোনো নির্দেশ দেওয়া হবে করে যাবে মানুষ ভূগবিলাসী কোনো প্রাণীও নয় যে সে খাবে তার যৌনাচার করে যাবে সে তার জীবন জীবনযাপনের জন্য যা তার ভোগ বিলাসের প্রয়োজন করে যাবে না সে শুধুমাত্র একটি প্রাণী নয় যার সম্মান ও মর্যাদা সৃষ্টি জগতে অনেক উপরে আমরা সুরা ফাতেহার ভিতরে এই শিক্ষাটাই পাই সম্মানিত দর্শক শ্রোতা সুরাতুল ফাতেহা প্রত্যেক মুসলমানের মুখস্থ করা প্রত্যেক রাকাত নামাজে পাঠ করা এটি দিয়ে আল্লাহ ভাগ করে নিয়েছেন আমিও তার মর্যাদা বাড়িয়ে দিই এত ফজিলতপূর্ণ এই সুরা আমরা সেজন্য এই সুরাটির উপরে একাধিক আলোচনা উপস্থাপন করে সম্মানিত দর্শক বৃন্দ আপনাদেরকে আমরা যে বিষয়টি জানাতে চাচ্ছি আল্লা সব তাল কালাম এটা মানুষের আত্মার প্রশান্তির শক্তি অর্জনের জন্য দৃঢ় উচ্চারণ একটি বলিষ্ঠ কণ্ঠ এ মানুষের জন্য এক মস্ত বড় সম্পদ একজন মানুষ যখন আল্লাহকে বিশ্বাস করে ইলাহা। ইলাল্লাহ তখন তার ভিতরে যে প্রত্যয় তৈরি হয় তাকে যদি ভয়ঙ্কর অমানবিক কোনো নির্যাতনের মধ্যে ফেলে দেওয়া হয় প্রজ্বলিত আগুনের মধ্যেও যদি তাকে নিক্ষেপ করা হয় উত্তপ্ত বালির উপরে যদি তাকে শুয়ে দেওয়া হয় অথবা যদি তাকে মেরে তার সমস্ত শরীরের হাড় মাংসকে যদি একাকার করে দেওয়া হয় তাহলেও সে কখনো আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থেকে ফিরে আসে না এই কঠিন উচ্চারণ ইয়াকা না আবুদু বা ইয়াকা না সাহি আমি একমাত্র তোমার দাসত্ব করি তুমি কে তুমি হলে আল্লাহ যে আল্লাহ হলে তুমি রাহমান এবং রাহিম এই বলিষ্ঠ উচ্চারণের সঙ্গে সঙ্গে আরেকটি দৃঢ় উচ্চারণ আমি জগতে আর কারো কাছে কখনো আমি সাহায্য প্রার্থনা করি না আমার কেউ সাহায্যকারী নেই কারো প্রয়োজন নেই মানুষের জীবনের এটি হলো সবচেয়ে বড় সফলতা মানুষের জীবনে এটি হল সবচাইতে বড় ঘোষণা এর চেয়ে বড় উচ্চারণ আর কি হতে পারে মানুষের উন্নত মস্তিষ্ককে যেন আরো ঊর্ধ্বে উঠিয়ে তোলে ইয়াকুধু এই যে আল্লাহ কি আমরা সুরাতুল ফাতেহার এই গুরুত্বপূর্ণ আলোচনায় একটু পরেই ফিরে আসব। সময় হলো ছোট্ট একটি বিরতি নেয়ার বিরতির পর ইনশাল আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন Inshallah Allahu Akbar Allahu Akbar Al Quran Karim Hidayater Mul Sambhar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 The students of Islamic International School Welcome all of you Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Al-Malik al-Qudu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 বিরতির পর আমরা আমাদের আলোচনায় আবার ফিরে এসেছি সম্মানিত দর্শক শ্রোতা কোরআন বিজ্ঞান বিষয়কে আলোচনায় বিশেষ করে সুরা ফাতেহার মূল আবেদন মানুষের কাছে প্রকৃতপক্ষে সুরা উচ্চারণ করা হয় মানুষের পক্ষ থেকে আল্লাহ নিবিষ্ট মনে দোয়া করে প্রার্থনা করে আল্লা সুবাহ তার হাত খালি হাতে ফিরিয়ে দেন না আল্লা সুবাহান তার দোয়াকে ফেলে দেন না আমরা এই সোরার ভিতরে একমাত্র আমরা তোমার দাসত্ব করি এখানে মানুষের ব্যক্তিত্ব মানুষের মূল অহংকার বিকশিত হয় আর দ্বিতীয় কথায় আমরা তোমাকে ছাড়া কারো কাছে সাহায্য কামনা করি না এই কথাটির মাধ্যমে মানুষের মর্যাদা বেড়ে যায় সৃষ্টি জগতে সে কারো কাছে মাথা নত করে না এখানেই আল্লাহর একত্ববাদ মানুষের অন্তর থেকে প্রকাশিত হয় আমরা দেখেছি ইতিহাস প্রমাণ করে বহু মানুষ গাছের কাছে সাহায্য চেয়েছে বহু মানুষ মাসের কাছে সাহায্য চেয়েছে এটা বিশাল বড় বৃক্ষ সেখানে গিয়ে দাঁড়িয়ে হয়তো সেখানে নত হয়ে বলছে আমাকে আমার উপকার করো সূর্যের পুজো তো পৃথিবীতে বহু আছে যারা সূর্যের পূজা করে কিন্তু এই সরা ফাতিহা পাঠকারী তার মনের ভিতরে তার অনুভূতির ভিতরে সূর্যকে একটি ক্ষুদ্র সৃষ্টি ছাড়া আর কিছু সে ভাবে না এটি ইমানের পরিচয় এটা মুমেনের আত্মার প্রকাশ প্রশান্তি প্রতিটি আয়াতের ভিতরে মানুষকে যেন আল্লাহ সুবাহ হওয়া তালা তিল তিল করে তাকে আশরাফের পর্যায়ে শ্রেষ্ঠত্বের পর্যায়ে যেন আল্লাহ হইনা আমরা সূর্যের সামনে নত না। চাঁদ গ্রহ নক্ষত্র অথবা কোন পাথর অথবা পাথর নির্মিত কোন মূর্তি অথবা কোনো অদৃশ্য শক্তি যা অনেক সময় মানুষের ভিতরে ভীতির সৃষ্টি করে একজন আশ্রাফুল মাখলকাত মানুষ কখনোই মানুষের সামনে তার নিজের মাথাকে নথ করতে পারে না এই নাস্তাঈন তার ভিতরের আরো সঠিক এবং দৃঢ় উচ্চারণ যে আমরা পৃথিবীর সকল সৃষ্টিকে কাজে লাগাতে পারি সূর্যের কিরণকে আমরা আমাদের জীবনে কাজে লাগাই আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টিকে আমরা আমাদের কাজে লাগাই থেকে যখন হয়। সেই আমাদের জীবনের আমাদের আমাদের জীবন ধারণের জন্য আমাদের কাজে আসে কিন্তু তারা কেউ আমাদের দাসত্ব পাওয়ার উপযুক্ত নয় কারো কাছে আমাদের সাহায্য চাওয়ার নেই সূর্যের কিরণ আমাদের কাছে আসছে কার মাধ্যমে কার হুকুমে তিনি হলেন আল্লাহ এই যে ইমানি দৃঢ়তা একজন মানুষের জন্য এটি একটি মস্ত বড় নিয়ামত এই দৃঢ়তা ব্যক্ত করার পর শ্রেস্রষ্টার কাছে যখন একজন মানুষ অত্যন্ত আবেগাকুল হয়ে তার সমস্ত বিশ্বাসকে তার সমস্ত চাওয়াকে একত্রিত করে যখন সে উচ্চারণ করে মুস্তাকিম, এহদিন আল্লা সুবাহার কাছে একজন বিশ্বাসী মানুষের সবচাইতে বড় চাওয়া হলো অর্থ হচ্ছে হবো বস্তুকে উপলব্ধি করা আল্লা সুবাহ মানুষের চলার জন্য যে পথ দিয়েছেন সেই পথকে লাভ করা এই আয়াতটিকে আমরা বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে এখানে উল্লেখ করতে পারি প্রত্যেকটি বস্তুর প্রত্যেকটি গবেষণা কর্মের এবং প্রত্যেকটি যে চিন্তা ভাবনাকে পরিচালিত করা হয় তা একটি সঠিক লক্ষ্যে পৌঁছার জন্য একটি সফলতা অর্জন করার জন্য বিজ্ঞানীগণ তাদের কার্যক্রমকে পরিচালিত করেন একটি সরল রেখা এক প্রান্ত থেকে সে আরেক প্রান্তে পৌঁছে রেখাটি টেনে নিয়ে যাওয়া হয় এই যে সরল রেখা এই যে সরল পথে পরিচালিত হওয়া একটি গবেষণার অভিষ্ট লক্ষ্য থাকে সফলতা একটি রহস্যময় বিষয়কে নিয়ে যখন বিজ্ঞানীগণ চিন্তা গবেষণা করা শুরু করেন উদ্দেশ্য থাকে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছা যে কোনো বস্তু নিয়েই যখন বিজ্ঞানীগণ চাই সেটা ল্যাবরেটরিতে হোক চাই সেটা ফিল্ড এক্সপেরিমেন্ট হোক চাই সেটা কোনো আবিষ্কার হোক যখন তারা এটিকে নিয়ে কাজ শুরু করেন তখন তাদের চিন্তা ভাবনায় তাদের সমস্ত অনুভূতিতে যে বিষয়টি কাজ করে তারা হলো একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছা মানুষের জীবনে সবচাইতে সঠিক সিদ্ধান্ত কোন আল্লা সুবাহন কোরআনের মাধ্যমে এই মনস্তাত্ত্বিক এবং সেই সঙ্গে বিজ্ঞানের কর্মময় সঠিক রহস্য উদ্ঘাটনের পদ্ধতি এই দুয়ের সংমিশ্রণ যেন এই আয়াতের ভিতরে সহজের সুবাহ করে দিয়েছেন যে হে মানুষ তুমি চাও এমন বস্তু যে বস্তু তোমাকে তোমার জীবনের সফলতায় পৌঁছে দিবে ইহদিনাসেরাতুল মুস্তাকিম জগতের ভিতরে কোন ধর্মবিজ্ঞান থিওলজি আজকে এটাও বিজ্ঞানের দ্বারা পরিপুষ্টতা লাভ করেছে জগতে অনেক ধর্ম আছে অনেক বিশ্বাস প্রচলিত আছে কোনটি সঠিক বিশ্বাস আল কোরআন এই বিশ্বাসের আবিষ্কারক বিশ্বাসের জগৎকে হেলা ফেলা করে কোনো মানুষ এগিয়ে যেতে পারে না আমরা খুব দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছি বস্তুগত কিছু যান্ত্রিক আবিষ্কারই শুধু বিজ্ঞানের কার্যক্রম সীমাবদ্ধ নয় সঠিক পথ অনুসন্ধান করা সঠিক পথে নিজেকে পরিচালিত করা সঠিক পথের একজন অনুসারী হওয়া এটা মানব জীবনে একটা বড় প্রাপ্তি একটা বড় চাওয়া অনেক উদ্ভাবক বহুত কিছু উদ্ভাবন করে অনেক রহস্যময় জগৎকে অতিক্রম করে অনেকেই অনেক কিছু মানুষের সামনে দিয়ে গেছেন কিন্তু দেখা গেছে এই সব জ্ঞানী এই সব বিজ্ঞানী অথবা এইসব অনেক দার্শনিক যারা সেরাতুল মুস্তাকিমের সন্ধান পায় নাই নিজেদেরকে সেই সেরাতুল দর্শক বৃদ্ধি আপনারা মূল্যায়ন করুন জীবনের জন্য যারা এতটা করে গেছেন অনন্তকালীন জীবনের জন্য যে সেরাতুল মুস্তাকিম আমার চলার পথ বিজ্ঞান তো সঠিক পথে চলে বিজ্ঞান সোজা পথে চলে বিজ্ঞান অনুসন্ধান করে সঠিক পথে এবং পৌঁছতে চায় সঠিক সিদ্ধান্তে অথচ সেই বিজ্ঞানের অনুসন্ধানকারী সেই বিজ্ঞানী বিজ্ঞানীগণী যদি নিজের জীবনকে পরিচালিত করার জন্য সঠিক পথটি না পায় তাহলে আমরা কি তাকে সফল ব্যক্তি হিসাবে মূল্যায়ন করতে পারি নিশ্চয়ই না কোরআন এমন একখানা কিতাব আমরা যখন ইনশাল পরবর্তী পর্বগুলো থেকে চোরাই বাঁকাড়া থেকে ভিতরে প্রবেশ করব বিভিন্ন আয়াতগুলোকে নিয়ে আলোচনা করব। তখন আমরা দেখবো আল্লাহ সুবাহ কি সেই অপার মহিমাম হুদা আল্লাহ সুবাহ সেজন্য মানুষকে সুরা ভিতরে এই আয়াতের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন তুমি বলো হে প্রভু রব্বুল আয়ালামিন সমগ্র বিশ্ব জগতের তুমি লালন পালনকারী সবকিছুকে তুমি পরিমাপ মতো সৃষ্টি করেছ সবকিছুর ভিতরে রয়েছে তোমার সৃষ্টির অপূর্ব কলা কৌশল প্রতিটি কণা প্রতিটি অনু প্রতিটি আকাশের বিশাল এই মহাশূন্যে ভাসমান কোটি কোটি লক্ষ কোটি তারকা এবং দৃশ্যমান অদৃশ্যমান যতগুলো জগৎ রয়েছে সবকিছুর লালন পালনকারী রব্বুল আয়ালিন আমরা তোমার কাছে চাই সিরাতুল মুস্তাকিম আল্লা সুবাহ তার বান্দাদেরকে শিখিয়েছেন এভাবে কোনটি সিরাতুল মুস্তাকিম ওই পথই সিরাতুল মুস্তাকিম যে পথের সন্ধান দিয়ে গেছেন পৃথিবীর এক শ্রেণীর সর্বশ্রেষ্ঠ মানবগণ আম্বিয়া আলাইহিমু সাল্লা আদম আলাইহিসালু আসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যোগে যোগে বিভিন্ন জনপদে যাদের আগমন ঘটেছে যারা মানুষকে এসে সেই সেরাতুল মুস্তাকিমের পদ দেখিয়েছেন এর চাইতে বড় সফলতা এর চাইতে বড় বিজয় এর চেয়ে বড় আবিষ্কার জগতের ভিতরে আর দ্বিতীয় কিছু হতে পারে না এই লক্ষ লক্ষ নবী রাসুলদের অগণিত নবী রাসুলদের সকলের ভাষা সকলের চাওয়া সকলের পথ সকলের উচ্চারণ ছিল এক অভিন্ন নয় ভিতরে কোনো বক্রতা নয় তার ভিতরে কোনো ওই যে সেই বিভিন্ন দিকে ধাবিত হওয়ার সুযোগ নেক্স সেখানে ছিল না কোনো বিশ্বাস সেখানে ছিল না কোনো মানবতার অপমান লাঞ্ছনা সেই পথ হল মানুষের মুক্তির পথ দুইটা শ্রেণীর কথা এখানে উল্লেখ করা হয়েছে যাদের কাছে সত্য সমাগত কিন্তু তারপরেও তারা ভ্রান্ত বিভ্রান্ত হয়েছে যাদের কাছে কোরআন এসেছে কিন্তু তারপরেও তারা কোরআনকে গ্রহণ করেনি তাদের পূর্ব যুগে যাদের কাছে এসেছিল যাদের কাছে তারা পদ ভ্রষ্ট হয়েছে তাদের মানসিক মনোজগতে সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টি হয়েছে তাদের মনোজগতের বিশৃঙ্খলা তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আর সিরাতুল মুস্তাকিম নবীর পথ যেই পথ অনুসরণ করে এক শ্রেণীর মানুষ জগতে সফলতা অর্জন করেছে তার মানে এই সুরা জীবনকে পরিচালিত করে তাহলে অবশ্যই সে হবে সফল তাদের পথে চলে কখনো সফলতা হবে না যারা হয়েছে বিভ্রান্ত যারা হয়েছে অভিশপ্ত এই পরিপূর্ণ সুরাটি একটি মানুষের জীবনে সেজন্য আল্লা সুবাহার পক্ষ থেকে এক অনুপম শ্রেষ্ঠ উপদেশ এক শ্রেষ্ঠ প্রেসনা এক শ্রেষ্ঠ প্রেরণা যেই প্রেরণায় একজন মানুষ সত্য সঠিক পথে নিজেকে পরিচালিত করার জন্য নিজের ভিতরে এক অনাবিল শান্তি প্রশান্তি শক্তি অর্জন করে আল্লাহ আল্লা সুবাহানের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করে এবং তার বিজ্ঞানময় আলোচনা দিয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ সুন্দর করার তৌফিক দান করুন আমরা এই সাথে সৌরাতুল ফাতেহার সামগ্রিক আলোচনা শেষ করে আমরা পরবর্তী পর্বগুলো থেকে সুরা আল বাকারা এবং তার পরবর্তী সুরাগুলোতে আল্লাহ রবুল আলামিন। বিজ্ঞান বিষয়ক জ্ঞানমূলক অথবা বিজ্ঞানের ইঙ্গিত বহ মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ কী আলোচনা করেছেন আমরা সেখান থেকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি शेख बदरुद्दुजान जीवन बामिन हार्ला शांति खुजते इलाम शिविर প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 क्यों इसलम दिए छो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सार्लाशे पीट टी बांगल्